কৃতজ্ঞ রাজকুমার জঙ্গল নিরিবিলি ও শান্তি জায়গা সেখানে লুকিয়ে আছে অনেক কাহিনী ও প্রাণীর গোপন রহস্য এরকমই এক গভীর জঙ্গলে এক রাজা পথ হারিয়ে পৌঁছে গেল জঙ্গলে ঘুরতে ঘুরতে তার ভয় হলো যে কোনো দিন আর বেরোবার পথ খুঁজে পাবে না ঠিক তখনই এক অদ্ভুত দর্শন লোককে দেখতে পেল পিঠ পুজো হয়ে গেছে লাঠিতে চাষি না আমি কোনো চাষি নই আমি হলাম এই দেশের রাজা এই পুরো জঙ্গলটাও হচ্ছে আমার কিন্তু হ্যাঁ পথ হারিয়েছি আমি আমাকে সাহায্য করতে পারেন তুমি রাজা সে তো খুব ভালো কথা আচ্ছা মহারাজ এই জঙ্গল আমার এখান থেকে বেরোনোর পথ শুধু আমি জানি বললে তোমাকে রাস্তা দেখাতে পারি কিন্তু তার বদলে আমার কিছু চাই বুড়ো লোকটার ব্যবহার দেখে রাজা অবাক হয়ে গেল কিন্তু তাকে প্রাস ফিরতেই হবে তার রানী আর সত্যজাত সন্তান রয়েছে সেখানে আমায় বলুন যখন তুমি রাজ্যের প্রবেশ দ্বারে পৌঁছবে প্রথম যে সেখান থেকে বেরিয়ে আসবে তাকে তুমি আমাকে দিয়ে দেবে আমি তোমাকে একদিন দিলাম কথা দিতে হবে সে সিদ্ধান্ত নিয়ে নিল বুড়ো লোকটার সঙ্গে হাত মিলিয়ে সওদা পাকা করে নিল কুজো বুড়ো লোকটাকে অনুসরণ করে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে রাজা অবাক হয়ে দেখল যেমন তেমনি সুস্থ সবল কত হলো। সংকীর্ণ পদ দিয়ে যেতে হলো কত রাস্তা পার হলো শেষ পর্যন্ত বুড়ো লোকটা তার কথা রাখলো। রাজা তার রাজ্যের সীমায় পৌঁছে গেল কি কথা দিয়েছ মনে রেখো রাজা রাজামশাই কুলের বর্ষা আর মধ্যে দিয়ে রাজা রাজ্যে প্রবেশ করলো তাকে অক্ষত শরীরে ফিরে আসতে দেখে প্রজারা খুব খুশি কিন্তু একজন আনন্দে চোখের জল সামলাতে পারল না তার রানী রাজা কিছু বলার আগেই রানী তার ছেলেকে কোলে নিয়ে ছুটে এলো আর প্রবেশ তার পার করে এগিয়ে এলো বুড়ো লোকটা দেখলো এই প্রথম মানুষ যে দরজা থেকে বেরোলো বাচ্চাটাকে দেখে বুড়ো লোকটা হাসল রাজা পেছন ফিরে তাকাতেই সে জঙ্গলের দিকে চলে গেল মহারাজ আপনি আপনি চিন্তিত কি কি ব্যাপার? আমাকে বলুন সমস্যা বাড়ি ফিরে খুশি নন? না সে কথা নয় আমি সত্যি বলছি আমি বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানকে পেয়ে খুব খুশি কিন্তু আমি এক সাংঘাতিক ভুল করেছি আমার রানী রাজা তার রানীকে সব খুলে বললো রানি সব শুনে হতবাক হয়ে গেলেন বুঝতে পারলেন না এখন কি করা উচিত দুজনে মিলে একসঙ্গে চিন্তা করতে লাগলেন আমি একটা উপায় বের করেছি রাজা মন্ত্রীদের ডেকে জিজ্ঞেস করলেন তার পুত্র যেদিন জন্মেছে সেদিন রাজ্যে আর কোনো বাচ্চা জন্মেছে কিনা মন্ত্রীরা বলল যে চাষির ঘরে এক কন্যা জন্মেছে সেই একই রাতে রাজা সেই চাষি দম্পতিকে তাদের মেয়েকে নিয়ে দরবারে ডেকে পাঠালেন মহারাজ আপনি আমাদের ডেকেছেন আমার মতো এক দরিদ্র চাষি আপনার কি সেবা করতে পারে শোনো আমার ভাইরা তোমাদের রাজার একটা উপকার করতে হবে যদিও আমি জানি যে কাজটা তোমাদের পক্ষে করা সহজ নয় কিন্তু তার বদলে রাজ্যের জন্যে এত বড় বলিদান দেওয়ায় আমি তোমাদের পুরস্কৃত করব। রাজা সেই কৃষককে সব খুলে বললেন রাজা জানতেন যে কাজটা খুবই কঠিন তাও চাষীকে বললেন তার সদ্যজাত কন্যাকে রাজপুত্রের বদলে সেই বুড়ো লোকটার হাতে তুলে দিতে হবে রাজা বললেন তারা যদি এই বলিদান দেয় তাহলে সারা জীবন তিনি তাদের দেখাশোনা করবেন পরের দিন সকালে বৃদ্ধ জঙ্গলে তারে দাঁড়িয়ে আছেন রাজা কখন আসবে সেই অপেক্ষায় বেশ খানিক কেটে যাবার পর দরজা খুলে গেল রাজা ঘোড়ায় চেপে বৃদ্ধের দিকে এগিয়ে এলেন রাগত তার দিকে তাকালেন তারপর ঘোড়ার পিঠ থেকে নেমে সাদা কাপড়ে মোড়া ছোট্ট শিশুটিকে বুড়ো লোকটার হাতে তুলে দিলেন বুড়ো লোকটার মুখে ক্রূরো একটা হাসি কিন্তু যা চেয়েছিল পেয়ে গেছে বলে খুশিও জুরিটা হাতে নিয়ে লাফিয়ে জঙ্গলে ঢুকে পড়ল ছোট্ট এখন বড় হয়ে গেছে সে খুবই দয়ালু সবাইকে সাহায্য করে ভালো লাগে যখন দেখি আমার বাবার তৈরি সাম্রাজ্য ভালোভাবে রক্ষা করতে পারছি প্রজারা খুশি খাদ্যেরও অভাব নেই সবাই রোজগার করে রাজার এর থেকে বেশি আর কি কিন্তু যেই সে দিকে ঘরে অমনি চাষি বউ রাজপুত্রের দিকে ছুটে যায় তার সামনে পথ আটকে দাঁড়ায় তুমি আমাকে চেনো না রাজপুত্র কিন্তু তোমাকে কথা জানানো খুব দরকার হ্যাঁ আমাদের রাজামশাই খুব ভালো মানুষ উনি সব প্রজাদের খেয়াল রাখেন তার জন্য আমাদের দাম দিতে হয়েছে তোমার দাম আমাদের দাম আমার সন্তানের কথা জিজ্ঞেস করো রাজামশাই আমার মেয়ের কথা রাজপুত্র চিন্তায় পড়ে গেল মহিলা কি বললেন সে কিছুই বুঝতে পারল না সেই রাত্রে খেতে বসে রাজপুত্র তার বাবা মাকে জিজ্ঞেস করলো কি আমাকে সত্যি কথা বলো বাবা মহিলা মিথ্যে বলছে নাকি আরো অন্য কিছু ঘটনা ঘটেছে রাজা সব বললেন জঙ্গলে তার পথ হারানো সেই অদ্ভুত বুড়ো লোকটার কথা রাজ্যের জন্য খুঁজে বের করতেই হবে শুধুমাত্র তার বলিদানের জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তাকে মুক্ত না করে আমি প্রিন্স বা রাজা হতে পারবো না হয় তাকে আমি ফিরিয়ে আনবো আমি তার জায়গা নেবরাচয় গোপন রাখতে সে সাধারণ মানুষের মতো পোশাক পরে নিজের সঙ্গে এক বাক্স বীজ নিল যাতে জঙ্গলে পথ হারালেও সে রাস্তা খুঁজে পায় আবার সে বাড়ি আসতে পারে সেও তার বাবার মতো গভীর জঙ্গলে ঘুরে বেড়াতে লাগল বেশ কয়েক দিন এভাবে ক্লান্ত হয়ে জঙ্গলের ভেতরে পড়ল রাতের অন্ধকারে কেউ যেন তাকে লাঠি দিয়ে খোঁচা মারছিল তার ঘুম ভেঙে গেল এই যে এটা আমার জঙ্গল আমার অনুমতি ছাড়া এখানে ঘুমিয়াছ যে বড় নিজেকে ভয় আর রাগি রাগি চেহারা দয়া করে আপনি আমায় ক্ষমা করে দিন কিন্তু আমার খুব কাজের দরকার আমার খুব খিদে পেয়েছে সত্যি বলছি আপনি যদি আমাকে খাবার আর কিছুদিনের জন্য একটা কাজ করে দেন তাহলে আমার খুবই ভালো হবে আপনাকে দেখে তার কাজে লাগবে হ্যাঁ তোমাকে দিয়ে কাজ হবে আমার নিয়ম মেনে চলতে হবে তাহলে তোমাকে খেতে দেব আর দেখাশোনা করব। কিন্তু একটাও নিয়ম অমান্য করলে ছোটখাটো দুর্ঘটনায় বুড়ো লোকটা খুব মজা পায় রাজপুত্র জলে পরে গেল গাছে গিয়ে ধাক্কা খেল এইসব দেখে বুড়ো খুব মজা পেলো। অবশেষে তারা বুড়োর বাড়িতে পৌঁছে গেল এখানে তুমি এখন ঘুমবে কারোর সঙ্গে কথা বলবে না কোনো প্রশ্নও করবে করবে। না। যা বলা হবে হবে। তাই এই খাবার দেওয়া আর কাল সকাল থেকে কাজ শুরু হবে রাজপুত্র রাজি হলো বুড়ো লোকটা চলে গেল ব্যাগটা রেখে এসে ভাবতে লাগলো যে কিভাবে কি করবে এক ঘন্টা কেটে গেল রাতের খাবারের সময় হয়ে গেল রাজপুত্র ঘুমিয়ে পড়েছিল একটা মেয়ে তার কাছে এলো দুবার ধাক্কা দিল তাকে আরও একবার দিল শেষে পা দিয়ে লাথি মারল এবার উঠে বড় কুম্ভকর্ণ উঠে এবার খেয়ে নাও কাল থেকে তোমাকে অনেক কাজ করতে হবে বুড়ো তোমাকে আর বিশ্রাম নিতে দেবে না তাই এখন খেয়ে নাও দুজনে তারা ভেতরে ঢুকল রাজপুত্র মনে মনে জানতো যে এই সেই মেয়ে যাকে সে খুঁজতে এসেছে সে খোঁজে পেয়ে গেছে দুজনে খেতে মেয়েটি রান্নাঘর থেকে খাবার এনে এনে তাদের দিচ্ছিল রাজকুমার হা করে মেয়েটিকে দেখছিল সকালে বুড়োটা রাজপুত্রকে অনেক কাজ দিল উঁচু গাছ থেকে ফল পাড়া, জলাশয় থেকে জল আনা বুড়ো লোকটার পা ধোয়ানো দাঁত সব করতে হবে এই কাজের ফাঁকে ফাঁকে মেয়েটি তাকে দেখত চিন্তাও হতো আবার গর্বও হতো মুখে শুধু হাসি ফুটে উঠত কিন্তু তারপর তাকে একটা কঠিন কাজ দিল তাকে বলল এত ঘর কেটে আনতে যা এক সপ্তাহ সব ঘোড়ার পেট ভরানো যাবে নয়তো তাকে তিন দিন খাবার দেওয়া হবে না তোমাকে কি কাজ দিয়েছে এই সব একদিনের মধ্যে আমাকে কেটে ফেলতে হবে কি করে করব আমি ও হতভাগ্য ছেলে আমি যা বলছি মন দিয়ে শোনো এটাই একমাত্র উপায় রাজপুত্র আস্তাবল থেকে দুটো ঘোড়া নিয়ে খেতে গেল কয়েকগুচ্ছ খড় কেটে সেগুলো ঘোড়া দুটোর সামনে ঘোড়া দুটোকে একসাথে বেঁধে সে তাদের পিঠে করে খেতে ঘুরতে লাগলো হাতে বিরাট একটা কাস্তে নিয়ে দেখলো এই উপায়ে কাজ হলো দিনের শেষে খেতে সব খড় কাটা হয়ে গেল তোমার জন্য আরেকটা কাজ আছে এটা আমার খুব দামি গরু ওর সব দুধ দুই নাও আমার দুধের ভাড়ারে টান পড়েছে এক ফোটাও যেন দুধ না থাকে দুধের তুমি কিন্তু আজ বাড়িতে ফিরতে পারবে না রাজপুত্র বেশ কয়েকবার চেষ্টা করলো গরু গুঁতো মারলো পা ধরে লাথি মেরে ফেলে দিল ছেড়ে বসে পড়ল মেয়েটির অপেক্ষায় রইল যে শেষে কোনো উপায় বলে দেবে। থাকলে তোমার কি হবে? মেয়েটি আবার রাজপুত্রকে সাহায্য করলো তার হাত গরম করতে সাহায্য করলো যেই রাজপুত্র গরম হাতে দুধ ধোয়াতে শুরু করলো গরুটা বাধা দিল না বালতির পর বালতি দুধে ভরে গেল মেটি রাজপুত্রকে শুভেচ্ছা জানিয়ে চলে গেলের শেষে কুড়ি বালতি চলে যাবে দেখলো রাজপুত্র হাসি মুখে এক গ্লাস দুধ খাচ্ছে সে গ্লাসটা তুলে দেখালো বুড়ো লোকটা ক্ষোভ রেগে গেল আমি জানি না কিভাবে কিন্তু তুমি আমার নিয়ম ভেঙেছো। এই কাজ তোমার কথা তুমি আমি ওকে সাহায্য করেছি শাস্তি আমাকে দাও ওকে নয় বুড়োটার আসল রূপ বেরিয়ে পড়লো ট্রোলকে সে বন্দি করলো ছেলেটিকে বলল। সকালেই চলে যেতে আর যেন লাঠিটা ভেঙে ফেল রাজপুত্র দুঃখে ট্রলের দিকে তাকিয়ে মনে সাহস জুটালো জানতো তাকে কি করতে হবে মেয়েটিকে সে ভালোবাসে তাকে ফেলে সে যাবে না নিজের ব্যাগ দেখলো ভেতরে বুড়োটা ঝেকে আছে আর মেয়েটার হাত চেপে ধরে হাসছে কি ভেবেছো আমাকে হারিয়ে দেবে ও বানাবে তাতে কাজ হলো। বুড়োটা যখন ট্রলকে আঘাত করল রাজপুত্র তখন বুড়োকে ধাক্কা মেরে লাঠিটা নিয়ে নিল মেয়েটিকে মুক্ত করে দৌড়ে ট্রলের পাশে গিয়ে দাঁড়ালো তুমি আর কখনো কাউকে আঘাত করতে পারবে না ভেঙে পুরো মাটিতে পড়ে গেল গেল হয়ে ক্ষমা চাইতে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কাউকে তুমি আঘাত করতে পারবে না আর তোমায় কোনো কথা রাখতে হবে না আর কোনো কাজও করতে হবে না তোমায় আমি হলাম রাজপুত্র আমার আদেশ পালন করবে দুজনে হাত ধরে প্রাসাদের দিকে এগিয়ে চলল ট্রল ওদের পেছন পেছন চললো তিনজনে মিলে এগিয়ে চললো রাজ্যের দিকে রাজপুত্র মেটির সাথে তার বাবা মার আর শুধুমাত্র ওই হবে আমার রানী ও যেমন সাহসী তেমনি বুদ্ধিমতি আর ও অপরূপ সুন্দরী এর চেয়ে বেশি আমি আর চাই না। এরপর দুজনে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলো